একজন ভাই জানতে চেয়েছেন যে এক মসজিদের ইমাম সাহেব বলছেন আজানো একামতের মাঝে সলাৎ আছে কিন্তু মাগরীবের কোনো সলাৎ নেই তিনি বলেছেন আল্লাহ রসুল জীবনে কখনও মা গরীবের আজানো একামতের মাঝে সলাদ পড়েননি কেউ যদি প্রমাণ দিতে পারে তাহলে কাল থেকে সে এই আমল করা শুরু করবে আর যদি দলিল না দিতে পারেন তাহলে কেউ আর এই মসজিদে মা গরিবের আগে সলাৎ পড়বেন না ভালো কথা বলছেন উনি যে আজান একামতের মাঝখানে সলাত আছে মাগরিবেন এটা হলো এই ব্যাপারে আমরা এর আগে আলোচনা করেছি আমাদের খোঁজবার মধ্যে আলোচনা আছে মাগরীব প্রত্যেক আজান এবং একামতের মাঝখানে সলাত আছে এটা হল শহীদ আল বুখারি শহীদ মুসলিমের মোত্তাফা কোনাই সলাৎ বাই না করলে আজ নাই সলাত করলে আজ সলাত বোখারি এবং মুসলিমের রায়তে যে হাদিসটা আসছে এখানে ইল্লাল মাগরীব নাই এখানে আছে যে প্রত্যেক আজান একামত এখানে ফজর জোহর আসর মাগরীব এসা আর একটা হাদিসে আছে ইল্লাল মাগরীব প্রত্যেকটার মধ্যে আছে কিন্তু মাগরীবের এবং যদিবাহ বিশেষ করে ফাথল বারের মধ্যে বোখারের ব্যাখ্যা গ্রন্থ সেখানে বিস্তারিত আলোচনা আছে ইবনে হাজার আজ কালানী রহমা বলছেন যে ইল্লাল এটা ভুল ক্রমে কোন রাবির বর্ণনায় এসে গেছে যদি এটা থাকতো তো বোখারি এবং মুসলিমের রবায়তেতে এটা অবশ্য আসতো আর সহিহাদিসের মোকাবেলায় যদি দিফাদিস আসে তো সেটা গ্রহণযোগ্য না যেখানে সহি স্পষ্ট আসছে প্রত্যেক আজানা কামত এখানে ইল্লাল মাগরীব আসে নাই তো সেখানে দ ইফাদিসে যদি ইল্লাল মাগরীব আসে তো এটা তো গ্রহণযোগ্য হবে না এটা এমনি বাতিল আরেকটা হলো এর থেকে আরো স্পষ্ট সল্লো কাবলাল মাগরীব সল্লো কাবলাল মাগরিব সল্লো কাবলাল মাগরিব এখানে তো আর ইল্লাল মাগরিব দরকার নাই নবী সাজাম স্পষ্ট করে বলছেন মাগরিবের আগে চলাত আদায় করো মাগরীবের আগে চলাত আদায় করো মাগরীবের আগে চলা তাদের এখানে তো ক্লিয়ার শুধু করে বলছেন সল্লো কাবলাল মাগরীব মাগরীবের পরজার আগে চলাত আদায় করো তাহলে এখানে তো আর ব্যাখ্যারও দরকার নাই এখানে আর ইলাল মাগরীব বানানো যাবে না নবীসেজাম তিনবার বলছেন লিমান সাহ এর বার বলছে যারা সাহেব কেউ না আদায় করলে কোনো গুণা নাই এটা একটা নফল ছলাদ সুন্নত ছলাদ কেউ আদায় করলে সবাবল না আদায় করলে কোনো গুণা নাই এবং কেউ আদায় করলে এটা দ্রুত আদায় করবে এটা লম্বা দিয়ে আদায় করা যাবে না আর অনেকগুলো এটা কি মা গরিবের পরের দুই রাখা না আগের দুই রাখাত এবং সাহবাইকেরাম আজানের পরে খুঁটির দিকে এগিয়ে যাইতেন দুই রেখা চলা আদায় করার জন্য একটা দুইটা নাকি অসংখ্য হাদিস তো যারা এরকম চ্যালেঞ্জ দেন ওনারা হইলে রাস্তার পাশে ওষুধ বিক্রি করে না ওষুধ বিক্রি করে যারা বিশেষজ্ঞ দিতে জীবনে শুনবেন না কিন্তু রাস্তার পাশে যারা ওষুধ বিক্রি করে এরা বলবে যে আমার এই ওষুধে যত রকমের রোগ আছে সব রোগের ওষুধ এবং এইখানেই যদি কারো রোগ থাকে আসেন এখানেই প্রমাণ এখানেই দিব কেউ যদি আমার এই ওষুধ ব্যর্থ করতে পারেন পাঁচ লাখ টাকার চ্যালেঞ্জ দিলাম এখন রাস্তার পাশে বড় একজন ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার ইউনাইটেড হসপিটালের ডাক্তার অ্যাপোলো হসপিটালে ডাক্তার যাইতেছে উনি কি যাই করবো আমি তোমার ওই চ্যালেঞ্জ গ্রহণ করলাম কারণ ওই চ্যালেঞ্জ গ্রহণ করাটাই তো বোকামি কারণ এ রাস্তার পাশে ওষুধ বিক্রি করতেছে এই হলো আমাদের অবস্থা যারা এরকম চ্যালেঞ্জ দেন বুঝবেন যে এইরকম কারণ তাকে প্রমাণ করে দেওয়ার আপনি যেহেতু কিন্তু যিনি দলিল পাইছেন উনি আমল করবেন আর আপনি বাধা দেওয়ার কে আপনাকে বাধা দেওয়ার এই অধিকার তো ইসলাম দেয় নাই ইসলাম আরেকজনের মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন শিখায় আরেকজনের প্রতি জঙ্গিবাদ কায়েম করা আরেকজনের প্রতি বল করা এটা ইসলামের শিক্ষা না আপনি পান নাই বসে থাকেন আপনারা একশো জন আসবে যদি বুঝায় আপনি কইলেন যে আমি বুঝলাম না তো বুঝাবে কেমনে হ্যাঁ যদি কেউ মানে জাগ্রত ব্যক্তি ঘুমাই থাকে তারে তো জাগানো সম্ভব না অরিজিনাল ঘুমাইলে তাকে আপনি জাগাইতে পারেন এজন্য আমাদের কোন কোনো ভাই না বুঝে মনে করে এটা যদি বুঝে দিতে পারে মনে হয় কাজ হয়ে যাবে ওরা তো বুঝানোর কিছু নাই আর উনি পান নাই দলিল ভালো কথা নাও পাইতে পারেন সব দলিল যে সবাই পাইতে হবে এটা জরুরি বিষয় নাকি উনি পান নাই আলহামদুলিল্লাহ উনি চুপ করে বসে থাকবেন উনি আমল করবেন না যারা পাইছেন তারা আমল করবেন কিন্তু আরেকজনের আমলে বাধা দেওয়ার অধিকার তো আমার নাই আচ্ছা এরপর কোরআনের মূল তাফসির কোনটে কোরআনের মূল তাফসিরের বলতে কিছু নাই মুল তাপসির এর কোনো একটা হইতে পারে আল কাস্যাব একটি এটা কি বলছেন প্রশ্নই আর নাই আল কাস্যাব আল কাসপ একটা তাপসির এটা মোতাজিরাদের তাপসির আচ্ছা এখানে আরেকটা ঘোষণা আছে যে আগামী আহ মার্চ সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত এখানে কালা চত্বর স্কুল অ্যান্ড কলেজে ফ্রি ব্লাড গ্রুপিং এবং মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে লাইফ সাইকেল বিড়ির উদ্যোগে এটা একটা যুব সমাজ কর্তৃক একটা সমাজ কল্যাণের একটা প্রতিষ্ঠান তো আপনাদেরকে ফ্রি ব্লাড গ্রুফিং ব্লাড গ্রুপিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সব জায়গায় লাগে তা আপনি আপনার রক্তের গ্রুপটা কি এটা বের করতে পারবেন এবং এখানে মেডিসিন শিশু গাইনি অন্য অন্য বিশেষজ্ঞ ডাক্তার থাকবেন তারা ফ্রি চিকিৎসা করবেন সুতরাং আপনারা এই চিকিৎসা গ্রহণ করতে পারবেন এখানে প্রধান অতিথি হিসেবে আমাদের আঠারো নম্বর ওয়ার্ড কাউন্সিলার জনাব জাকির হোসেন বাবুল ভাইও উপস্থিত থাকবেন আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আচ্ছা সুর আল ফাতেহার মধ্যে গায়েরুল মাকদুব ইয় আলহিমের স্থানে কেউ কেউ গহিরুল মকজুব আলহিম তালাবাদ করে দুইটাকে ঠিক এটা হল দোয়াল্লিন আর জোয়াল্লিন আরেকজন আমি নামাজও পড়ি না পড়লে নিরাপদ কারণ লাগে না জোয়ার্লিনও লাগে না এক জায়গায় মারামারি শুরু হয়েছে আপনি কি কে আমি না বে আমি আমি কে আমো করি না বে আমি না আমি আর এটা আরবি ভাষার বৈশিষ্ট্য হলো পৃথিবীর অন্য কোন ভাষা দোয়াদ নাই এটা শুধুমাত্র আরবি ভাষা আছে এই জন্য নবী বলছেন আমি হলাম দোয়াদওয়ালা নবী মানে আমার ভাষার মধ্যে শুধু দোয়াদ আছে এই এটা নিয়ে একটা জটিলতা আছে উচ্চারণ হবে মানুষ জি ডক্টর ইমাম হুসাইন কে মুনাফেক পতোয়া দিচ্ছেন তার শ্রোতা বৃন্দ ডক্টর ইমাম হুসাইন করা প্রশ্নগুলি নিজের সাথে মিলিয়ে তৃপ্তির ঢেকুর তুলছেন আপনাদের কোন করণীয় নাই আপনারা শুধু ওনাদের জন্য দোয়া করবেন যে আলহামদুলিল্লাহ উনারা যা আলোচনা করছেন এবং একজনকে মুনাফেক বলতে পারছেন এটাই তো বিরাট বিষয় এবং যিনি মুনাফেক বলছেন এই উচিলে আল্লাহ তাকে হ্যা দিয়ে দিবেন নিয়ে আসছে উনি আমার কথা শুনছেন এবং আমাকে গুরুত্ব দিচ্ছেন এই জন্য মুনাফেক বলছেন না হয়তো কত মানুষ কত জায়গায় ফুটেছে আপনাদেরকে মুনাফেক বলছে তার আপনাদেরকে গুরুত্ব দেয় নাই আমাকে গুরুত্ব দিচ্ছে এই জন্য মুনাফিক বলছেন এই জন্য আলহামদুলিল্লাহ ভাই ভালো বলছেন তো আমরা চেষ্টা করবো যদি আমাদের ভিতরে মুনাফেকি থাকে দূর করার জন্য আর যদি না থাকে তাহলে তো নবীম যে কাউকে মুনাফেক বললে কাফের বললে উনি যদি কাফের না হয় তাহলে যিনি বলছেন উনি কাফের হয়ে মারা মুনাফেক হয়ে মারা যাবেন আমরা দোয়া করি আল্লাহ অবস্থা না করে ওনাকে যেন মুনাফেক না বানায় আল্লাহ সঠিক সহি মুমিন বানাই দিক আর আমাদেরকেও আল্লাহাক মুনাফিকিতেকে মু থাক তৌফিক সুবাহিকা তোফিক